বাংলা আমরা লম্বা একটি বিরতির পরে আবার আমাদের দাস শুরু করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুায়ানা হুয়া তালার জন্য যার অশেষ করুণা ও রহমতের কারণে আমরা এতটুকু আসতে পেরেছি আমরা শুধু তাঁর কাছেই সাহায্য চাই তিনি যেন আমাদের এই বরকতময় কাজটি সম্পূর্ণ করার তৌফিক প্রদান করেন আমাদের সকল বাধাগুলো যেন তিনি দূর করে দেন আমরা শেষ পর্বে অর্থাৎ তম পর্বে সুরা আল্লাহ আসুর নিয়ে আলোচনা করছিলাম আমরা এই দার্সেও সুরা আল্লাহ আসুরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহআলা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 লোকটি বলল আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই তো আমির রাহমাহুল্লাহ বললেন যদি তুমি সূর্যটাকে থামাতে পারো তবেই আমরা বসে আলাপ করতে পারি অর্থাৎ যদি সময়কে থামাতে পারো তবেই বসে আলাপ করা যাবে আর না পারলে আমার সময়ের দাম আছে আমি সময়কে কাজে লাগাব হাম্মাদ ইবনু সালামা তার উস্তাজ সুলাইমান আর তাইমি সম্পর্কে বলেছেন আমি যখনই আমার উস্তাজকে দেখতাম তখনই হয় তিনি অজু করছেন না হয় তিনি জানাজা পড়াচ্ছেন কিংবা মসজিদে পাটরত বা পাট দানে ব্যস্ত থাকতেন মুহাদ্দিস সুলাইমান আর তাইমি রাহেমাহুল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলহামের হিজরতের ছেচল্লিশ বছর পর জন্মগ্রহণ করেন হাম্মাদ ইবনু সালামা বলেন একসময় তার অবস্থা দেখে আমার মনে হল তিনি যে কোনো পাপ করবেন এই চিন্তা করার সময়ও তিনি পেতেন না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 चलू कुरो के शपथी शपथ प्राणी और जड़व्रस्तु शपथ कर शपथ कर शपथ कर शपथ करजर क्यों मानव जर मध्य केवल नबी मुहम्मद सल्लाहअल्लम के लिए ही आल्ला शपथ कर সুরা আল হিজরের বাহাত্তর নম্বর আয়াতে কৌমে লুত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবাহানহাল বলেন আপনার প্রাণের শপথ তারা আপন নেশায় প্রমত্ত ছিল কোন বিষয়ের হিকমা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে অথবা কুরআন ও সহিদ হাদিসের কোনো ব্যাপার যদি আমাদের আকলে না ধরে তবুও সে বিষয়ে কোনো ধরনের আপত্তি করা যাবে না কখনোই আপত্তি করা যাবে না কারণ আপত্তি করলেই আপনি ইবলিসের কাতারে চলে যাবেন ইবলিস আল্লাহর হুকুম মানতে আপত্তি করেছিল কলা আজমান ফলাক্তা তুই না কিন্তু সে বলল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন আর মনে এটা আসলো না যে আল্লাহ সুবহান তাকে আদেশ করছেন বরং সে বলল আপনি কি আমাকে কাদামাটি থেকে সৃষ্ট মানুষকে সিজদা করতে বলছেন শায়তানের অগ্নি পরীক্ষা শুরু সেখান থেকেই আল্লা সুবহানহু আলার আদেশের উপর আপত্তি তোলা নিয়ে কুরআন ও হাদিসের যে কোনো কিছু আমাকে এবং আপনাকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে অতএব আপনার পালন করতার কসম সেলোক লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে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 অর্থাৎ আপনি যদি তাদের আল্লাহ সুহায় প্রত্যেকটি নির্দেশ ও নিদর্শন এনেও দেখান তারা মেনে নেবেন আরোষ কেঁপে উঠেছিল আমি এটা বিশ্বাস করি না আমি জানি এই হাদিস সহে কিন্তু আমার বিশ্বাস হয় না আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন কুরআন ও সুন্নাতে শপথের কথা এসেছে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 ইমান দৃঢ় করার জন্য অন্যান্য উদাহরণ ও প্রমাণ টেনে আনাতে কোনো সমস্যা নেই ইব্রাহিম আলহিসাম বললেন রব্বি আরিণী ता देखान मृत के जीवित करब्ला तुम्हें कि विश्वास करना इब्राहिम अवश्य विश्वास करी क्य अंतरे प्रशांति लाभ करते आल्ला खलिल तबुम ईमान के मजबूत करते चाची सूतरा शपथ मुमिन के आो मजबूत कर তৃতীয়ত যা নিয়ে এবং যার কাছে শপথ করা হয় সে বিষয়ে গুরুত্ব দিতে দৃষ্টি আকর্ষণ করতে শপথ করা হয় এতে করে পাঠকের মনোযোগ এর গুরুত্বের দিকে আকৃষ্ট হয় মাজমু আল ফাতোয়ার প্রথম খণ্ডে ইমাম ইবনতাইম রহেমাহুল্লাহ বলেছেন আল্লাহায় তালা তার অনেক সৃষ্টি শপথ করেছেন সৃষ্টিকে সম্মানিত করতে গুরুত্ব দিতে মনোযোগ আকর্ষণ ও প্রশংসা করতে তিনি শপথ করেছেন শপথ সব মানুষই ক্ষতির মধ্যে আছে এখানে ইন্না হচ্ছে তাওকিদ যার অর্থ জোর দেয়া নিশ্চিতকরণ। আর এখানে লাফির লামের অর্থ জোর দেওয়া নিশ্চিত এই লামও একটি তাওকিদ সুতরাং এখানে প্রথমে ওয়াল আশ্রির ওয়ায়ের শপথের মাধ্যমে তারপর ইন্নার মাধ্যমে এবং সব শেষে লামের মাধ্যমে তাওকিদ বা নিশ্চিতকরণ করা হয়েছে কোনো বিষয়ের সম্মান ও সত্যায়নের জন্য শপথ করা হয়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 আমাদের উপর কেমত আসবে না বলুন কেন আসবে না আমার পালন কর্তার শপথ অবশ্যই আসবে আল্লাহানের সাত কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুথিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালন কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে তারপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে আর এটা আল্লাহর পক্ষে সহজ लाहल्लम तीन समय शपथ मूलतान सल्लासम शपथ कर निर्देश दिए शपथ गोनरुथान रसुल्लह सल्लाह आलही शपथ कर पुनरुत्थान के स्मरण करिए और, और, और गुरुत्व बुझानर हादी अन्य आरो विषय शपथ करी वा मुकालीविल कुलीसर शपथ विषय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 लक्ष्य करते सृष्टिर शपथ करते ही शपथ करसनदम अहमदर एक सही हजीस रसुल्लामी फकद अशरक आल्ला छाड़ा नामे शपथ करल से शीर् करल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 তবে এটি একটি ছোট শির হবে এবং গুণা হবে কেউ যদি নিজ মা বাবাকে সম্মান করে কিন্তু আল্লাহর সমপর্যায়ের ধারে কাছে কিংবা আল্লাহর চেয়ে বেশি মর্যাদাবান তাহলে সে গুণাগার হবে আর এটি ছোট শীরক তার এই কাজের জন্য আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইতে হবে কোন আলিমের মতে তাকে পুনরায় লা ইহ ইহ করতে হবে যদিও সে ইমান হারায়নি বরং ছোট শীর করেছে आल्ला नामे शपथ कर ले समस्या नहीं सुन्नार दिखे लक्ष्य कर ले रसुल्लाह सल्लाह आलही सल्लम प्राय आशी बारे मत शपथ कर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 প্রসঙ্গ ক্রমে বলে রাখি অনেকেই আল্লাহ সুহায় তালা ব্যতীত অন্য কারো নামে শপথ করা বৈধ এমনটা প্রমাণের জন্য মুসলিমের একটি হাদিস দলিল হিসেবে ব্যবহার করেন যেখানে বলা হয়েছে এক ব্যক্তি রাসুল উল্লাহ আলহামের কাছে প্রশ্ন করলে তিনি তার প্রশ্নের উত্তর দেন এবং সেই ব্যক্তিটি বলেছিল সে যা শিখেছে তার উপর আমল করবে তখন রাসুল উল্লা সাল্লু আলহিহসাল্লাম বলেন আফলাহাওয়া আবিহি ইন সদাক তার পিতার শপথ সে যদি সত্যবাদী হয় তাহলে সে সফল হবে রাসুল উল্লাহ সাল্লুসালাম ওই ব্যক্তির বাবার শপথ করেছেন এই ব্যাপারে আলীমদের মাঝে কিছু মতামত রয়েছে প্রথমত এই বর্ণনাটি বিচ্ছিন্ন বা সাজ বর্ণনা হাদিসটি বর্ণনা করতে গিয়ে রাবি ভুল করেছেন আসল বর্ণনাটি হবে আফলাহা আল্লাহর শপথ সে সফল হবে আর তৃতীয় পয়েন্ট হল এটা শপথের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগের ঘটনা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 সময়ের গুরুত্ব ফুটিয়ে তোলার জন্য আল্লাহ সুবাহের শপথ করেছেন কাজেই কোনো ভাবেই সময়ের অপচয় করবেন না মনে রাখবেন শয়তান আপনার সময়কে পণ্ড করার জন্য বিভিন্ন ধরনের কৌশলের অবলম্বন করে তাই যখন ভাল কিছু করার সময় আসে যেগুলো আপনার আখিরাত এবং এমনকি দুনিয়ার জন্য সফলতা বয়ে আনে ঠিক সেই মুহূর্তে আপনাকে উদাসীনতা ও অলসতা পেয়ে বসে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 আর এভাবে যা তার আখিরাতের জন্য কল্যাণ কর তা থেকে তার মনোযোগ সরিয়ে দেয়। ও থেকে আমরা পাই মুমিনের চোখের প্রশান্তি হল সালাত ও জিকির অথচ আজ সালাদ ও জিকির বাদে বাকি সব কিছু অন্য সবকিছু আমাদের চোখে তৃপ্তিদায়ক হয়ে গেছে তাই আল্লাহ আল্লা সুবহানা আল্লা আসরের শপথ করে সময়ের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন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 অর্থকে আরো বেশি জোরালো ও স্থায়িত্ব প্রদানের জন্য আল্লাহ সুবহানাহ আত এখানে খুসর শব্দটিকে নামবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ খাসির বলেননি অর্থাৎ সে হারাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলেননি আল্লা সুবহানহু আতআলা এটাও বলেননি যে লাকাদ খাসির যার অর্থ সে ক্ষতির সম্মুখীন হচ্ছে বরং আল্লাহ সুবহানাহু আতআলা খুসর নামপতটি ক্ষেত্রে বেছে নিয়েছেন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 এখন যদি এমন হয় যে ওই মিলিয়নিয়ার ব্যক্তি বিলিয়ন বিলিয়ন টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং এর ফলে ক্ষতি তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে তবে এমন পরিস্থিতিতে তার উপর খুচর শব্দ প্রয়োগ হবে সে এখন আর খাসির নয় বরং সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে খুচুর মানে চূড়ান্ত ও সামগ্রিক ক্ষতি এমন ক্ষতি যা অবরুদ্ধ আচ্ছন্ন ও আপাদ মস্তক পরিবেষ্টন করে রেখেছে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 पालन करता पक्ष प्राप्त आयाते फी व्यवहार करेंसरे अल्लाह सुबह क्या फी व्यवहार करल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 चिंता कर गुणा जख कय मिले दल बेधे तब से कतईना बड़ आकार धारण कर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 ইন্টারনেটে ছড়িয়ে থাকা তার এসব কথার কারণে হয়তো বছরের পর বছর কিংবা হতে পারে হাজার হাজার বছর ধরে যতদিন না সিঙ্গায় ফুক দেয়া হয় তাকে কবরের আজাব ভোগ করতে হবে তার কাছে এগুলো খুব সামান্য কথা মনে হয়েছিল কিন্তু আল্লাহ ভাইহু তাল আর কাছে সেসব ছিল অত্যন্ত মারাত্মক আমি বলছি শির্কের পরে সবচেয়ে বড় গুনার মধ্যে অন্যতম হচ্ছে অন্যের হকের সাথে সংশ্লিষ্ট বিষয় সুতরাং সময়ের ব্যাপারে সতর্ক হন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 ধরুন আপনি এই সব কিছুর শেষে এখন পুলসিরাতের উপর আপনি পুলসিরাত অতিক্রম করছেন ইতিমধ্যে অনেকে পার হয়ে জান্নাতের আঙিনায় পৌঁছে গেছেন সেই বুখারিতে আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নাম থেকে মুক্তি পাবার পর পুলসিরাত পার হবার পর মুকমিনদের আল কান্তারাহ নামক একটি পুলের উপর দাঁড় করানো হবে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 কারো জন্য আঙিনায় প্রবেশের অনুমতির জন্য কয়েক মিলি সেকেন্ড অপেক্ষা করতে রাজি হবেন ওয়াল্লাহি একবার ভাবুন এই মুহূর্তে আপনি কান্তারার উপর আছেন আপনি কান্তারা থেকে জান্নাত দেখতে পাচ্ছেন জান্নাত এখন আপনার দৃষ্টিসীমার ভেতরে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 কেউ হয়তো ততক্ষণে ইব্রাহিম আলাইহাল্লামের পাশে তাঁর সাথে দেখা করার উদ্দেশ্যে ভিড় জমিয়েছে কেউ হয়তো নুহ আলাই সাথে দেখা করতে যাচ্ছে আর কেউ হয়তো উম্মুল মুমিনিন আইসারাদি আল্লাহ তল আনহার পাশে জড় হয়েছে কেউ খালিদ ইবনুল ওয়ালিদ কেউ আবু উবাইজারাদি আল্লাহ তল আনহুর সাথে দেখা করতে যাচ্ছে তারা সবাই হাস্যজ্জ্বল ও আনন্দিত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 তাহলে আপনার বাবা মায়ের গিবোধ করুন কিংবা আপনার সাইখ বা এমন কেউ যাকে আপনি ভালোবাসেন তাদের গিবোধ করুন কারণ আপনি যদি কান্তরাতে আটকে যান তাহলে একদিকে আপনার স্তর যেভাবে নিচে চলে আসবে ঠিক অন্য দিকে আপনার বাবা মায়ের স্তরও বৃদ্ধি পেতে থাকবে রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম কেন অন্যের হক বিনষ্টকারীকে দেউলিয়া বলেছেন ফাইন্যান্সের জ্ঞান আছে এমন কাউকে জিজ্ঞাসা করুন যার সম্পত্তি নেই তাকে দেউলিয়া বলা যাবে কিনা তাকে দেউলিয়া বলা যাবে না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 তাই আল খুচরের পরিবর্তে নাকিরা হিসেবে খুচর শব্দটির ব্যবহারের প্রথম কারণ হলো সবাইকে ক্ষতির এই বিপুল মাত্রার ব্যাপারে অবগত করা আল খুসুরের বদলে নাকিরা হিসেবে খুচর ব্যবহারের আরেকটি কারণ হলো তা অর্থাৎ ক্ষতির যে বিভিন্ন ধাপ আছে এটা বোঝানো কুরআনে এর সপক্ষে অসংখ্য আয়াত পাওয়া যায় সুরা আজ জুমারের পনেরো নম্বর আয়াত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 এবং তার কুরআনে ক্ষতিগ্রস্তদের একাধিক মাত্রার কথা বলা হয়েছে তাদের খাসির আকসার এইসব স্তরে ভাগ করা হয়েছে সব ক্ষতিগ্রস্তদেরকে এক কাতারে সামিল করা হয়নি এই সুরাতে অর্থাৎ সুরা আল আসরে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 বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডট